আবু হুরাই রাহদে বর্ণিত নবী সাল্লু আলিয়াল সাল্লাম বলেছেন হাই তোলা শতানের পক্ষ হতে হয়ে থাকে কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব তা রোধ করবে কারণ তোমাদের কেউ হাই তোলার সময় যখন হা বলে তখন শয়তান হাসতে থাকে